আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্লান্ন বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলহি সাল্লামকে যেভাবে আমাদের নিয়ে সালাত আদায় করতে দেখেছি কম বেশি না করে আমি তোমাদের সেভাবেই সালাত আদায় করে দেখাবো সাবিত রহমতুল্লা আলহী বলেন আনাস ইবনু মালিক রজিয়াল্লাহ তাল্লাহু এমন কিছু করতেন যা তোমাদের করতে দেখি না তিনি রুকু হতে মাথা তুলে দাঁড়িয়ে এত বিলম্ব করতেন যে কেউ বলত তিনি সিজদার কথা ভুলে গেছেন